আলামিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসেরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মহাজ সভাপতি হাট হাজারে দাল মাদ্রাসার সম্মানিত মহাদিস হজরত আলামা মৌলানা শামসুল আলম সাহাব দামাল তালেবান সুদীমন্ডলী দিনদার মুসলমান ভাইয়েরা গতকাল থেকে আজ পর্যন্ত যেসব উদ্যোগে আয়োজিত কোরআন মাহাফিল কিছু কথা বলার জন্য বসেছি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম উম্বার বিরুদ্ধে এক জঘন্যতম চক্রান্ত অব্যাহত রয়েছে এবং সেই সরযন্ত্র চক্রান্ত শুধু আজকে নতুন নয় একেবারে থেকে হক এবং বাতিলের আলো আদারির খেলা অব্যাহতভাবে চলে আসছে এবং সেটা পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন পর্যন্ত চলবে কিন্তু আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক হেফাজত নাই ইনজিল ইসলাম এরকম আয়াত অন্য কোন আসমানি কিতাবে নাই স্বাতন্তরিক বৈশিষ্ট্য অতএব চক্রান্ত চলবে ঈশান কোনে কালো আনাগোনা হবে শখুনের আনাগোনা হবে কিন্তু হক ইসলামেরানবাজ সৈনিকদের নিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআন শরীফে এরশাদ করেন বিশুল্লাহ আল্লাহ পাক বলেন আমি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে আমি রসুল প্রেরণ করেছি আল্লাহর আবাদত করার জন্য আবাদত মানে তাহাতে হুকুম আল্লাহর হুকুমের ফর্মাবারদ করার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহ রা করার জন্য আবাদত করার জন্য বৈজাহের বিরোধিতা করার জন্য প্রতিরোধ করার জন্য আমি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে রসুল প্রেরণ করেছি মোমাই তারা ধারণ করলো তাগুত আল ইমাম রাগিফ ইস্পাহীত এগুতে ব্যাখ্যা করেছেন তাগুত কি অন্য শক্তি কে তারা রপ মারে খোদার চাইতেও যারা কোন শক্তিকে ভয় করে সেই শক্তির নাম তাগুত আমার বিবেচনায় এই একবিংশ শতাব্দীতে তাগুত হচ্ছে আমেরিকা এবং ইসরাইল। কারণ আমরা তো অনেক দূরে মুলুকীয় তো ইসলামে নাই ইসলামে তো আছে খালাফত আলমিন হাজির নবুবা মার্কিন সাম্রাজ্যবাদ সব দেশে গণতন্ত্রের কথা বলে আরব দেশে বলে না কারণ তাদের স্বার্থ হাসিলের জন্য এবং সৌদি আরবের বাদশাকে বলাই আসলে তিনি লম্বা দাড়িওয়ালা হুজুরদের বিরুদ্ধে সৌদি আরবের আন আছে কান আছে যাদেরকে হয় আলেম যারা মসজিদ আমিরাত আরব আমিরাতের দেখলে মনে হবে না এটা কোন আরব দেশ সাহাবাহিক রামদের রক্ত পানি করা উর্জিত দেশ মনে হবে না এটাকে মনে হবে যেন লন্ডনের অংশ ফস ফাহরিয়ানি বেলনাছে মাটিতে কোনো সিনেমা কোন নির্মাণের কোন বাংলাদেশে এফ ডিসি আছে ভারতে আছে হলিউড আছে বলিউড আছে টালিউড আছে হলিউড আমেরিকার লস হলিউড बोलिड भारत बोम्बई डाली सउदी प्रेक्षा गृह मिसोरे आगे मिसोरे आगे सऊदी आरबे साम्राज्यवी खेल र এই খেলা বাংলাদেশ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি কাজ করে যাচ্ছে ডলারের উপর একটা কথা লেখা আছে আমেরিকার টাকার নাম ডলার পিছনে দেখবেন এক টাকার ডলার থেকে হাজার ডলারের উপর একটা কথা লেখা আছে রোমান কথা রোমান ইউনানি তো গ্রিক রোমানোরাম এর অর্থ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার গোটা পৃথিবীকে আমরা নতুন ভাবে সাজাবো नूत भावातेहुदी लाइर जो नाईना बुश तो बुशे माथा तो गरम তারপর ইহুদি মনা মতে আফগানিস্তান কালের কণ্ঠ পত্রিকায় আব্দুল গাফার চৌধুরী বিশ্ববিখ্যাত সাংবাদিক একটা কলাম লিখেছেন যে নেটো এবং আমেরিকান বাহিনী যা আফগানিস্তান দহল করে एक लक्ष चल्लिस हजार शून्य नहीं रफगानिस्तान पंद्रह अफगानी मुसलमान के तरा हत्या कर फेले शहीद कर 14,000 बार बार बारो हजार मत ब्रिट सैन्य जेनारे पाथर छापा पड़े मारा गतिरोधर मुखे मारा गई এখনো আফগানিস্তানের মাটি হনন করলে বিজয় হয়ে যেতে হবে খুব বেশি দিন সময় নাই আল্লাহ ইকবাল বলেন আগর আফগানিও পর কুহে গম টুটা হে তু কে গমে জিগর সাহার পায় আফগানিস্তানের মুজলুম দুঃখের পাহাড় যদি আফগান জনগণের উপর পড়ে তাতেও কোন দুঃখ নাই আফগানিস্তানের ইতিহাসে পরাজয় বলে কোন কথা নাই সেই চেতনায় সারা পৃথিবী জাগ্রত হয়েছে এবং সম্মানিত হাজারিন মুসলমানদের হেয় করার জন্য প্রতিপন্ন করার জন্য আমেরিকা ইসরায়েল ইংল্যান্ডে বহুস তিরিশটা মার্কাজ গবেষণা কেন্দ্র আছে ইসরায়েলের যখন তবে চক্রান্ত একশো তিরিশটা কোন মানুষ মানুষের সাইকোলজিক্যাল স্টাডি আছে প্রতিটি মানুষের সাইকোলজি আছে কোন মানুষ কি পছন্দ করে তার কি পছন্দ সে পছন্দের হচ্ছে ইহুদি বাংলাদেশ সব গোটা দুনিয়া ইহুদির দালাল আছে সব দেশে দালাল আছে আছে। শিক্ষকের বিচরে আছে আইনজীবীদের ভিতরে আছে ইংরেজি বই আছে আমার কাছে ইংরেজি আছে বই দি প্রস অফার জায়ন ইহুদি পণ্ডিতদের গোপন দলিল এটা মূলত ইব্রানি ভাষায় এলাকা হিব্রু ভাষায় লিখিত হিব্রু এক ইহুদি মেয়ের সাথে একজন খ্রিস্টানের প্রেম ছিল মূল বের হয়ে গেল এটা আবার ইংরেজি ট্রান্সলেশন হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়ে গেছে ওখানে লেখা আছে যে পৃথিবীর আশীর্বাদ সংবাদপত্র রেডিও টেলিভিশন পত্রিকা আমরা চালাই সরাসরি আমরা চালাই অথবা আমরা এই মাঠে যদি কোন নাচালি নাচে দুটো ঘুরা মারে দেখবেন বাংলাদেশ সব পথেকা লাল হয়ে যাবে বিরাট আকারে কারণ ওদের লোক আছে কাফে দশমানাস দু হাতে কলম আমি নবপ্রজন্মের কাছে নই নসলের কাছে আবেদন জানাবো এই কলম দুশনের হাত থেকে কেড়ে নিতে হবে কলম আমাদের হাতে আসতে হবে আমরা সব কানে তারা আল্লাহ আবুল হাসান বলেন ইন মুস্তির খুনে আল মুস্তি খুন নে কিনে কো পাহাড় বানা দরিয়া বানাকে সামনে পেশ করতে হয় আফগানিস্তানে কত লোক মারা যায় শুধু খারাপ খবরটা তারা দেব এবং বিবিসি দৌড়ি ভয়েস অফ আমেরিকা ধরি লেবাননের উপর যখন ইসরায়েলের বোমা মারলো হাজার হাজার মা মারা গেল বাচ্চা দুধ নাই মা মারা গেল দুধ খাওয়ার জন্য বাজারেও দুধ নেয় মাও মারা গেল তখন কিছু মানবিক সংস্থা হিউম্যানি তারা বিবিসির জন্য ওষুধ দেন বিবিসির যিনি চেয়ারম্যান ডিরেক্টর জেনারেল তার ইহুদি এটা প্রচার করতে দেয় নাই প্রসার করতে দেয় নাই ইহুদি টাকার ইহুদিরা ইহুদিদের কাছে কোন মানবিকতা বোধ নাই কোন জাতিকে মনে করে সাফিউমেন্ড মানুষ সুলুস মানুষ রুবু মানুষ পুরো মানুষ নয় পুরো মানুষ একমাত্র তারা থেকে শুরু করে মাঝে মধ্যে আবার মুসলমানদের ভিতরে দালাল তৈরি করে দিয়েছে আব্দুল সাবা তারা তৈরি করেছে ভোলা মাহমুদ কাজানি তারা করেছে এরকম যুগে যুগে মুসলমানদের আল্লাহ পাক আমাদের দান করুন ১৯২৪ চব্বিশ সনে তুর্কি খেলাফত মুসলমানদের ঐতিহ্যের প্রতীক ছিল খেলাফত ওসমানীয় খেলাফত সেটা তারা ধ্বংস করে দিল তুরস্কের অর্ধেক ইউরোপে লোকরা আছেন তাদের সাথে আমাদের আমাদের গায়ের রঙ মিল নাই তাদের কত কামতের সাথে আমাদের কত কামতাই মিল নাই তারা আফ্রিকার লোক তুরস্কের যারা তাদের সাথে িয়ান্তাই জগন্যতম সাম্প্রালিগে বুথ হামকুকে কাছে কাফের বলছে অথচ জঘন্যতম সাম্প্রদায়িক মৌলবাদী হচ্ছে ইহুদি চক্র ইহুদি গোষ্ঠী সম্মানিত হাজরিনা ইকবাল খেলা চলে আসছে পাথরে পাথরে গোসা খেলে কিছু স্পুলিং বার হয় এগুলো কি ইংরেজি বলে স্পার্ক চোখে লাগে ফুটে সরার এগুলো দিয়ে আপনি লাগাপড়া করতে পারবেন না সরড় দিয়ে সরড় দিয়ে রাস্তা আলোকিত হয় না চমক লাগে মাত্র কিন্তু যদি জ্বালায় দেন বাতি যদি জ্বালায় দেন এক বাতি থেকে হাজার বাতি জ্বলবে বাতি গোটা পৃথিবীকে আলোকিত করবে আগে মুস্তাফা সরারে বলা হবে চলে আসছে কেমন দিন সকাল পর্যন্ত এই ধ্বন্দ্ব চলবে এবং আমাদের দৃঢ় প্রতীতি গালিব হয়ে যাবে হক মানুষ যখন দুর্নীতি পরায়ন হয় মানুষ যখন ড্রাগস নেয় মদ খায় তার আর কিছু থাকে না তার ভিতরে কোনো মোরালিটি তার ভিতরে কোন নৈতিকতা তার ভিতরে কোনো বিবেক থাকে না ইহুদিরা গোটা शैम्पूा बनाय टूथपेस्ट बनाए जोता बना ओषद्ञापन देख मासिक पत्रिकाय प्रमाण नीटिया लालबाग नजर पत्री कज्ञापन दिए नजर नाई तलाश कर सूंदर खुजे तुम्हें कान केूप सौंदर्य তার লাবাহিবিখানে বোরকা পর্দা জলা উপর গুরুত্ব আরোপ করে সেখানে ইহুদি চক্র এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি কোম্পানি করতে পারে তেলের তিলা এরকম কারি খুঁজতে কুজছে এরকম কোন নজর এ নাই শুধু সুন্দরী মেয়ে খুঁজে তোমাকেই কুচ্ছি এমন একদিন আসবে আমরা এদেশের সকাল হয় আজান দিয়ে এদেশের রাত শুরু হয় রাত শুরু হয় প্রবাদ সূচিত হয় এই দেশে ষড়যন্ত্র তো শেষ নাই তারপরে গেছে পঁচিশ হাজার টাকার টিকিট কিনে চেয়ারে বসতে পারে নাই মাটিতে বসে কোনো বড় তবরুখ হাসিল করেছে মাটিতে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত মাটিতে বসে গেছে খবর আছে দেখার কোন সুযোগ নাই থারণের টাই নেই পুরো বিমান চার্টার করে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে একেবারে তাবলা বাজানো এদিক যে পোস্ট মারবে সবগুলো ওখান থেকে নিয়ে আসছে এবং কাপড় ছিল একেবারে শর্ট কা। ভালোবাসা ঠেলাই আগামী মাস ফেব্রুয়ারিটা মুখে থুতু মারি সেই দেশে রানী মুখার্জি শাহরুখ খানকে এনে যেভাবে ডলাডলি করলো এটা আমাদের ইজ্জতের প্রতি আমাদের কালচারের প্রতি আগ্রাসনের নামান্তর সেই কোম্পানি আমাদের কথা স্পষ্ট হজরত শাহ এই দেশে হজরত শাহ এই দেশে শাহ মকদুমের এই দেশে নূর কুদ্বে আলমের এই দেশে কোন বিমান থেকে নামতে পারবে না যত এজেন্সি আজকের বিশাল তফসিলের আশেপাশে আছেন এনএসআই আছেন গোয়েন্দা সংস্থা আছেন কোনদন জান এই মাটিকে মোবারক করার জন্য হানায় কাবার ইমাম সাহেবকে দাবাত দেওয়া হোক এই দিন ইমামুল হারাম হতিবুল হারাম লন্ডনে গেছেন লন্ডনের গির্জা কিনে নতুন মসজিদ হয়েছে। ইংল্যান্ডের এক জায়গায় দ্বিতীয় বৃহত্তর মসজিদ ওখানেও তিনি জুমার নামাজ আদায় করেছেন আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই ইমামুল হারামকে দেশে দাওয়াত দেওয়া হোক এবং বাইতুল তার মাধ্যমে নামাজের ব্যবস্থা করা হোক সম্মানিত আমাদের সময় পত্রিকায় এটা পত্রিকা আছে দুই টাকা আট পৃষ্ঠে আমাদের সময় প্রথম পথ একটা খবর আছে ইহুদি কি জঘন্য কি জঘন্য ইহুদি মুসলমানদেরকে তারা দুইটা অস্ত্র ব্যবহার করে একটা হচ্ছে টাকা, নগর টাকা আর প্যারাগন অফ বিউটি গার্ল গার্লস উইথ প্যারাগন অফ বিউটি সুন্দরী নারী সামনে পৃথিবী নরম আলহামদুলিল্লাহ এমন জানবাস। এমন মুসলিমের মুসলমানের ভিতরে আছে আসে না আছেন যারা ষড়যন্ত্রের কোটি টাকা দিয়ে সুন্দরী না হুজুবিল্লা কুটি টাকা দিয়ে তাকে কেনা সম্ভব নয় जिम्मेदारे बृहतम जन समावे समावेश प्रमाण मानुष পেক্ষ ধর্মহীন সমাজ ব্যবস্থায় দেশের মানুষ চায় না এই সমস্ত সমাবেশ তারই প্রমাণ এটা তারই প্রমাণ এবং আলহামদুলিল্লাহ আগামী বছর দুই হাজার এগারো আরো বিশাল আকারে সম্মেলন হবে এবং অবস্থা এমন যাচ্ছে আমাদের সময় পত্রিকায় ফার্স্ট প্রাইজ খবর আছে সৌদি আরবের আকাশে একটা বড় সাইজের শকুন ধরা পড়েছে সিল শকুন ওই যে মরা শকুন কিরগিস আল্লাহবালে শেখ হাসিনা শকুন শকুন কে ট্রেনিং দিয়েছে শকুন ইহুদি শকুন এটাও তাগুত বার বার সৌদি আরবের ক্যান্টনমেন্ট উড়ে এবার নিচে যায় এবার উপর বসে আবার যেখানে বিমান নাই মুহূর্তের ভিতরে পুরো সৌদি আরব ডিগলাস রেড এলার্ট লাল সংকেত দিল যে আকাশে নিশ্চয় উপরে কোন ডিভাইস আছে কোন ইলেকট্রনিক মেশিন উপরে আছে বারবার রাডারের ভিতরে লাল সংকেত দিচ্ছি कैमरा शकुनर पैर आज जंत्र से जंत्र बजे मुहूर्त भरे शत शत छबी तेला आबीब गो संस्थारकुन लेबान समुद्र कनारा मला छोटे कमला तुलना बड़ा আর সিনেরা একই প্রযুক্তির বিপরীত ব্যবহার করে কমলাকে ছোট করে ফেললো। এই প্রযুক্তি ব্যবহার করে এরা শকুন কে ট্রেনিং দিয়েছে সেই শকুন এখন সৌদি আরবের কারাগারে আছে কালকের আমাদের সময় পত্রিকার হাতে ধরা পড়তে বেশিক্ষণ সময় লাগবে না তাদের এই চক্রান্ত নস হয়ে যাবে এবং আজকের খবর আজকের আমি সকালবেলায় ইন্টারনেটে বসেছি এখন দি আবার বসবো লেবাননের সমুদ্র বর্তমান জাতিসংঘ ইহুদের দালাল জাতিসংঘ জাতিসংঘ পঞ্চাশ বছরে কোন সিদ্ধান্ত দিতে পারে নাই আমেরিকা যায় বলে দল হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘের উপর আমাদের কোনো আস্থা নাই মুসলিম জাতিসংঘ হওয়া দরকার যেদিন আরবেরা বিদায় হয়ে যাবে প্রতিষ্ঠিত হবে সেদিন হবে মুসলিম জাতিসংঘ লেবাননের সমুদ্রে জাতিসংঘ বাক করে দিয়েছে লেবানন এবং ইসরায়েল এটা সীমানা সমুদ্র বাক করে নাই আজকের খবর লেবাননের কাছে যে সমুদ্র সৈকতে পৃথিবীর সমস্ত দেশে আমেরিকা পরমাণবিক অস্ত্র বন্ধ করো বন্ধ করে সে করো দস্ত আজ পর্যন্ত ইসরায়েল রাজি করাতে পারে নাই ইসরায়েল তারা রাজি করাতে পারে নাই ইহুদি কুটি টাকা আমার কাছে হাজরেন কাটিং আছে বিশ্ব ব্যাংক কিছুদিন আগে গত বছর দুই হাজার দশ সালের আগস্ট মাসে যে বাংলাদেশের এত কমি খাবার দেয় বিঘের প্রশ্ন আমরা জাতিসংঘ অনুরোধ করবো মাদ্রাসা থেকে শুরু করে একেবারে ট্যাক নাফের পর্যন্ত আপনারা সফর করেন দরজা খোলা এ দেশের কৃষক সরকারের এক মাদ্রাসার পিছনে খরচ নাই এক পয়সাও নাই গত কিছুদিন আগে আমার দেশ পত্রিকা ব্যানার হেড়ে কিছুদিন নয় মাত্র দশ দিন হয় নাই আমেরিকা এবং ইংল্যান্ড मद्रास सिलेबाशामश बस चले आसलेबाव বাংলাদেশ তাদের সাথে পরামর্শক্রমে কিছু সিলেবাস বদলানো যাবে নিচের দিকে মূল ধারা দর্শনে জামে অব্যাহত রাখতে হবে এবং এইটার উপরেই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে ভারতে যদি মুসলিম ইউনিভার্সিটিতে বিহারের রাঁচি বিশ্ববিদ্যালয়ে পাটনা ইউনিভার্সিটিতে কেলিকট বিশ্ববিদ্যালয়ে বিয়ের মান ভারতের পঁচিশটা মাদ্রাসার সনদ আমি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে গেছি দিল্লির তুগলাকাবাদে প্রশুর বের করেছি প্রোভাইসেন্টাডি এবং কোন রকমের কোনো উপরের কিতাব বদলানো যাবে না আমেরিকা ব্রিটেনের প্রেসক্রিপশন অনুযায়ী কোন সিলেবাসের উপর হাত দিলে আমরা সেই শিক্ষা ব্যবস্থা মানি না সম্মানিত হাজরিন আমি নিজে পশ্চিমবঙ্গ গেছি কলিকাতা আলিয়া মাদ্রাসায় গেছি পশ্চিমবঙ্গে মাদ্রাসায় হিন্দুর ছেলেরা হিন্দুর মেয়েরাও পড়ে দিনের মহব্বতে নয় পরীক্ষা করার জন্য বাংলা ইংরেজি সমাজ কৃষি কম্পিউটার পরিবেশ এগুলো এক হাজার কোন মোতা আলমী দিন কোন জৈ্যত আলমী দিন এই সিলেবাসের ভিতরে পশ্চিমবঙ্গ মার্কা সিলেবাসের ভিতরে তৈরি হবে না আমাদের দেশেও তারা এর একটা সিলেবাস দিতে চায় কমে মাদ্রাসার ভিতরে আমাদের দাবির প্রেক্ষিতে হজরত হারাজারি মহতুম শাহ হজুর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন আমি শিক্ষামন্ত্রীর কমি মাদ্রাসাও জেনে ঢুকানো যায় সে আন্দোলনের ফলে আলাদা করে রেখেছে তবে আলাদা বেশি দিন থাকবে না তারা এখানে তারা হাত দিতে চাইবি হাত দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে ঢুকানো যাবে মূল ধারা ঠিক রাখতে হবে যাতে মোটবাহ আলম দিন জৈয়ত আলেম দিন বাহারোর রায় পড়াতে পারে এরকম আলেম মাদ্রাসা থেকে তৈরি হয় অবাক করার মতো সাতচল্লিশ সনে পাকিস্তান হওয়ার পর এই দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি সুশীল লোকেরা মাদ্রাসার হুজুরদেরকে আধুনিক করবে যুগ উপযোগী বানাবে কথাগুলো বেশি সুন্দর কলিমাত হাকিন উরিদে হাল বাতেল যুগ উপযোগী আধুনিক বিজ্ঞান মনস্ক কথা কত সুন্দর বিজ্ঞান মনস্ক যুগ উপযুগ আধুনিক করার কথা বলে এক কালে নিউ হাদিস এগুলো কমাতে কমাতে বাংলা ইংরেজি দুকাতে দুকাতে এমন অবস্থা পৌঁছলো উনিশশো ইংরেজির সময়ে দেখা গেল স্কুল এবং এই মাদ্রাসার ভিতরে বেশি কম নাই তখন এই সমস্ত মাদ্রাসা হয়ে গেল স্কুল রাজশাহীর মাদ্রাসা আমাদের হাটাজারের বাউন্ডেশনের যার নামে ছাত্র আধুনিক করতে করতে এই মহসেন সরকারি কলেজ নগাতে পোর হাই মাদ্রাসা আছে পোরসাতে सरकारी मद्रासा शेष दाखिल पास कर सर मद्रासा कलेजारि कर बचर सरकार मद्रास कर আমি দেখেছি কলেজ আসার পরেও দেখেছি তাহলে মোতাবাহার আলম জৈ্যতা আলমে দিন আলেমে আলম কোথা থেকে তৈরি হবে এখন তারা চিন্তা করছে কৌমি মাদ্রাসার বুপোর হাত দিয়ে যদি এটাকে এবং সমস্ত মাদ্রাসার কারণে সমাজের দিন মেজাজ আছে মুসলমানদের মিলে ইমানি চেতনা বোধ আছে আলম ওলমাদেরকে যদি দুনিয়া করা যায় তাহলে দিনাজ দিনে মাহুল নষ্ট হয়ে যাবে তাহলে ধর্ম নিরপেক্ষ ধর্মহীন সমাজ প্রতিষ্ঠা করা সহজ হবে অনেক দূরের পরিকল্পনা আমরা স্পষ্ট করে বলতে চাই প্রয়োজনে আমরা স্বীকৃতি নেব না কমে মাদ্রাসা যুগ যুগ ধরে যেভাবে চলছে একেবারে দৌরা হাদিস থেকে ফার্সি হানা পর্যন্ত বহাল থাকবে আমরা নেবো না প্রয়োজনে হিন আল্লামা মাহমুদুল হাসানের কোন ডিগ্রী নাই এই ডিগ্রি দুনিয়ার এই ডিগ্রি আমাদের লাগবে আল্লামা সবাই ধারবির নাই কাশ্মীর নাই নাই নৌরিনা আবুল হাসান তাকে ডক্টর খলিফা শাহুল হাদিস হজরত মল ইস রে তবলিগের সাথে হজরত হোসেন আহমদ মদিনী রাহমতুল্লাহ আলহির দশিদ তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারি নন তিনি আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তকি উসমানী সাহেবের উপর পিএইচি শেষ হয়ে শেষ হয়ে গেছে আমার বাগানী জামাই পিএইচডি শেষ করে ফেলেছে তকি উপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি দশটা পিএইচডি হবে হাদিসের খেদমাতের দাবত লিগের খাদমাত এর উপরে আলাদা আলাদা পিএইচডি হবে মুফতি শফি সাহেব হচ্ছে এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে মৌলানা সিদ্দিকা এখন এক কালের দিওবন্দি হজরাত শেখারে পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের প্রফেসর তিনি তাকে রাজি করালেন যে মৌলানা সিদ্দিক আহমদ সাহেব নামের লোক ছিলেন চট্টগ্রামের এক কালের জাঁদরে বাতিলের বিরুদ্ধে জীবনে কোনোদিন আপোষ করেননি তার চলে আমি স্পষ্ট করে সব ভাইদেরকে জানাই দিতে চাই কোন কঠিন শর্তের বেড়া জালে যদি কম মাদ্রাসাকে আটকানো হয় প্রয়োজনে স্বীকৃতি লাগবে না এমনি চলবে এবং কেমন পর্যন্ত চলবে আল্লাহ না করুন কোন কারণে যদি বৈশিবিক মুভমেন্টের মতো কমিউনিস্ট আন্দোলনের মত কোন কারণে আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি মরব্বাজ তালিম প্রচলিত শিক্ষা দরজা বন্ধ হয়ে যায় আমি একেবারে এক স্বভাব নিশ্চিত আল্লাহ পাক এই দিনের হেফাজতকারী স্বয়ং কোরআনের তালিমরে তিনি হেফাজত করবেন কোরআনের তাল তিনি হেফাজত করবেন জাহানে দিদা দুনিয়া মেরে আগে কিভাবে লিখেছেন যে আমি যখন রাশিয়া গেলামা এই যে মরকজুলের সাথ এক কালে central এশিয়া ষড়যন্ত্র করে সেখানে আমি বললাম বছর যাবত এখানে আরবি চর্চা নাই দিনে তালিম নাই তোমরা আরবিতে কথা বলছো কিভাবে তখন আর বললো হজরত আমরা সংখ্যায় কম সরকার সব বাইরে বন্ধ করে দিয়েছে বাইরে পুলিশের আনাগোনা আমরা লেখাপড়া করি কিনা দিন এটা আলিম নিয়ে কিনা কিন্তু আমরা আমাদের ঘরের ভিতরে আলাদা কামরা করে কুটুরি করে পুরানা আলেম রেখে আমরা অল্প অল্প করে আমরা হয়ে গেছি করাচির এক আলেম আলেম বিখ্যাত রাস্তা দিয়ে হাঁটছেন আলেম শিকাল আলেম নুমা তাকে দেখে এক মহিলা রাশিয়ার রুশ মহিলা তাকে সালাম দিয়ে বলে হাজরত আপনি তো নিঃসন্দেহে মুসলমান বলল মুসলমান আপনার পকেটে কে কোরআন শরীফ আছে হজরত বলেন তাহলে পড়ো সুরে আসেন পড়ো রাস্তার কিনারে দাঁড়িয়ে রুশ মহিলা সুরে আসেন হাজিরা দিলেন বললেন তুমি তো কোরআন দেখো নাই করলে কিভাবে রুশ মুসলিম মহিলা বললেন হজরত ছিলাম খাতা সিলাই করতেছে আসলে কাতা নয় সবক নিচ্ছি সবক হাজিরা দিচ্ছি আমার ইতিহাসের ছাত্র হিসেবে ইতিহাসের কোন বৈশিবিক মুভমেন্ট যদি এদেশে সাকসেসফুল হয় বন্ধ যদি করে দে ইনশাল মাটির তলায় নতুন মাদ্রাসা চালু হয়ে যাবে এবং এদেশের জনগণের সাথে অনেক লোক আরবি বাংলা থেকে আরবি হাদিসের তরজমা করতে পারে কোরআনে তফসিল করতে পারে এরকম লোক স্বীকৃতি দিলে এই কুটি কুটি মেটা রাষ্ট্র এবং সমাজের কাজে লাগবে দেশের লাভ সরকারের লাভ বিনা পয়সায় এ তাদের খেদমত পাওয়া যাবে এটা বাংলাদেশ গভর্নমেন্টের জন্য গৌরবের কথা আমাকে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের ক্লাস ওয়ান থেকে এক জীবন গেছে মাদ্রাসায় পরীক্ষা আমার পিএচডি পরীক্ষার জন্য তারপর আমার থিসিস এর একটা অংশ গেছে লক্ষণ ইউনিভার্সিটিতে ডলার তাকে পারিশ্রমিক দিতে হয়েছে একজন মানুষ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা সরকারের রাষ্ট্রের খরচ হয় কমে মাদ্রাসায় যারা আছেন এক পয়সাও খরচ নাই স্বীকৃতি দিলে তাদের মেধা তাদের মনন তাদের তাদের রাষ্ট্র, সমাজ, দেশ উপকৃত হবে। জন্য আমরা দাবি জানাই অনীতি বিলম্বে স্বীকৃতি প্রদান করা হোক সম্মানিত হাজরিন ওলামাই কেরামদের বিরুদ্ধে এই ইহুদি চক্র জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী সাম্প্রদায়িক मंडी थके कलेज विश्वविद्यालय कैम्पास पाइकर दूषी करब ना A section of people, a section of a student, a small section of a student have been indulged in terrorism. Santras Vati Shat Excellency Chhatra Vishri Vidalaya Jodhite. Folay, Dhaaka Vishri Medical College Bandhohe Jai. Chhatra Vishri Vidalaya Bandhohe Jai. Jahaginagar Ivershri Bandhohe Jai. Ava Aastra Shoh Putri Kaya Subhi Ute. Daashoh Rambha. Subhi so Shoh Ava Bha Ute. Daaniy আমদার এরকম কোন ছবি বাংলাদেশের পত্রিকায় নাই জেলখানায় যদি তদন্ত করা হয় দাগি আসামি দাগি যদি তালাশ করা হয় छत्ता मोहब्बत कर पता तरद स्वाधीनता सार्वभौम पहाड़ादार দেশপ্রেম নিয়ে আঘাত করার কথা বলার অধিকার কারো নাই স্বাধীনতার চল্লিশ বছরের ভিতরে এদেশের মূল শ্রোত দ্বার কোন আলেম কোন ওলামা দেশের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কোন চক্রান্ত করেছে হিস্ট্রি নাই আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা উঠে সন্ত্রাসের বানানো অভিযোগ করে যে ট্রেনিং হয় এ হয় সে হয় এটা যদি সন্ত্রাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিতে হয় কলেজ বিশ্ববিদ্যালয় আগেভাগে বন্ধ করে দিতে হবে কারণ ওখানে সবচেয়ে সন্ত্রাস বেশি মাদ্রাসা শিক্ষার নিয়ে এত গবেষণা কেন আমার তো বুঝে আছে না মাদ্রাসা এডুকেশন হচ্ছে যে স্পেশালাইজড এডুকেশন মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হয় ইসব সোজাটির ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি ওখানে বলে ইঞ্জিনিয়ার হয় ডেন্টাল কলেজে পড়লে রাতের ডাক্তার মাদ্রাসায় পড়লে হুজুর আর কোন কথা নাই হাদিস পাস করে যদি আরো তালিম হাসিল করতে চায় আল্লাহামতো কেউ করতে পারে কিন্তু বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন এখানে যদি বেশি হাত দেওয়া হয় তাহলে সে শিক্ষার বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যাবে এবং আলহামদুলি দেশপ্রেমিক জনগোষ্ঠী এদেশকে তারা মহাব্বত করেন কন্ট্রিবিউট করেন তালিমের মাধ্যমে ওয়াজের মাধ্যমে লেখার মাধ্যমে তাদের অবদান অনস্বীকার্য সন্ত্রাসের সাথে তাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই সন্ত্রাস ধাকাবাজ বোমাবাজের সাথে তাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই আর ইসলাম দুনিয়ার বুকে কেবল বোমা মেরে ফসার হয়েছে কোথাও সত্য নয় নামাজ আজান বাধাগ্রস্ত হয় সেখানে থলোয়ার জলসে উঠতে বাধ্য ইসলাম দাওয়াতের আপন সৌন্দর্যে অন্তর্নিহিত সৌন্দর্যে ইসলাম বিকশিত হয়েছে কিন্তু যাওয়ার বেলায় যদি বাধাগ্রস্ত হয় তোসবিদর যদি কেউ টান দেয় গলা যদি কেউ চাপ মারে তখন তলোয়ার জলসে উঠবে যারা সিলেটের খবর রাখেন হজরত শাহ জাল রহমাতুল্লা সিলেটে এসেছেন তার আছে। তার নাদের জিনিসগুলো আছে জায়নাজ দেখেছি আমি তার খাদেমের কাছে গিয়ে মসল্লা দেখেছি খরম দেখেছি কাটের খরম এটা তলোয়ারও দেখেছি আমার মুহূর্তের ভিতরে আমার স্মরণে আসলো এ দাই বাংলাদেশে দাওতিক যত সরায়া। মানুষ মারা গেছে এক জন আঠারো জন রহমতুল্ল কিতাবে কাজী সালমান মনসুর লিখেছেন এক হাজার এবং সরায়া আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে সন্ত্রাসী ব্যক্তি সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস হাটারি রাস্তা যদি কেউ বোমা মারে ইন্ডিভিজুয়াল টেরোর ব্যক্তি সন্ত্রাসী আফগানিস্তানের মাঠের উপরে আকাশে যারা বোমা মারে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসী নাস আফগানিস্তানে পাকিস্তানের সীমান্ত এলাকায় যারা দ্রোন বোমা হতে পারে যারা বোমা তাদের দেশে উল্টো বোমা পড়তে দিন সময় লাগবে না সম্মানিত হাজরিন খুদা আমাদের মুরবী আমলাফ তাদের কশিশ কশ درو সম্মানিত হাজরিন আজকের মাহফিলের প্রধান মেহমান হজরত আল্লামা মুফতি আমিনী সাহেব তশনি এনেছেন আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি গোটা পৃথিবীর একশো বত্রিশটা দেশে আমেরিকার সামরিক গাঁটি আছে আট হাজার পারমাণবিক বোমা আছে আট হাজার সক্রিয় একটিক তারা বসে আছে তুরস্কে জরিপ হয়েছে যে পৃথিবীর বুকে শান্তির জন্য হুমকি কারা তুরস্কের জনগণ জরিপ চালিয়ে বলল আমেরিকা এবং ইসরাইল হচ্ছে বিশ্ব শান্তির জন্য হুমকি এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির বেচে মাল যেমন শব্দটা হচ্ছে তারা বেচা কেনা করে কখনো তারা মুসলমানদের উপরে দোষ দে কখনো অন্য জাতির উপরে দে আসুন ইহুদিদের नाम सब जगह ढुके आज कथा हमें जमितुलिर सम्पर्क नहीं जनगण जाबेट पाने राष्ट्र चाल আমরা এই মেসেজ আমরা পৌঁছিয়ে দিতে চাই বেহাইয়া পনা বেলাল আল্লাহর বলিদের এদেশে চলবে না দ্বিতীয়বার কোন রানী মুখার্জি জনগোষ্ঠীর সাথে এদেশের মাদ্রাসার হুজুরদের সম্পর্ক আছে হুজুরদের গায়ের উপর হাত দিলে এদেশের শিকট পর্যন্ত গরম হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে হক কথা বলার তোফিক আল্লাহ আমার দান করুন বাতিল কর চুক হ্যাঁ তলব হোয়া আল্লাহ আমি রবীন্নবে চট্টগ্রাম